পরিচয় শুধু জাতি ভাই আর কোনো বেদ হাবেদ নাই হরিচয় শুধু জাতি ভাই আর কোনো বেদ হাবেদ নাই গরিবে জিতে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় পরিচয় শুধু জাতি ভাই আর কোনো বেদ হাবেদ নাই পরিচয় শুধু জাতি ভাই আর কোনো বেদ হাবেদ নাই গরিব ধনী একদিন ডালে রাত দিন কাটায় বিশ্ববিশ্বিতে মায় বিশ্ব জিতে মায় বিশ্ব জিতে মায় বিশ্বই জিতে মায় বিশ্ববি জিতে মাই বিশ্ববি জিতে মায় বিশ্ব জিতে মায় লক্ষ লক্ষ মুসলমান নেই কোনো মান অভিমান এক থালাতে খাবার খায় খোলা মাঠে সব ঘুমায় লক্ষ লক্ষ মুসলমান নেই কোনো মান অভিমান এক থালাতে খাবার খায় খোলা মাঠে সব ঘুমায় মনের শান্তি খুঁজতে সবাই যাই রে ছুটে যায় মনের শান্তি খুঁজতে সবাই যাই রে ছোটে যায় বিশ্ববিজিতে মা। জতে বিশ্ব মিজতে মায় পরিচয় শুধু জাতি ভাই আর কোনো বেদ নাই পরিচয় শুধু জাতি ভাই আর কোনো বেদাবেদ নাই গরিব ধনী এক পিন্ডালের রাত দিন কাটায় বিশ্ব মেজতে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজতে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় যে দিকে তাকাই সুনি আল্লাহ আকবর ধনি কত ডাক্তার ইঞ্জিনিয়ার দিনমজুর সাথী তার যে দিকে তাকাই শিহ আকবর ধোনি কত ডাক্তার ইঞ্জিনিয়ার দিনমজুর সাথী তার যেখানে গেলে মনের ধম্ব সবে মুছে যায় যেখানে গেলে মনের ধম্ব সবে মুছে যায় বিশ্ববিদ্যে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় পরিচয় শুধু জাতি ভাই আর কোনো ভেদ হাবেদ নাই পরিচয় শুধু জাতি ভাই আর কোনো ভেদ হাবেদ নাই গরিব ধনী এক পিন্ডালে রাত দিন কাটায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় বিশ্ব মেজিতে মায় পরিচয় শুধু জাতি ভাই আর কোনো বেদ নাই পরিচয় শুধু জাতি ভাই আর কোনো বেদ নাই গরিব ধনী এক পিন্ডালের রক্ত দিন কাটায় বিশ্বমে জিতে মাই বিশ্ব জিতে মায় বিশ্বে জিতে মায় বিশ্ব জিতে মায় বিশ্ব জিতে মায় বিশ্ব জিতে মায় বিশ্ব জিতে মায়